কে যাবি আয় নো বিদেশে দেখবি রে সেই স্মৃতি যে থাই নবি খেলতো ধুলাই আনন্দে মন রে যে থাই নবি খেলতো ধুলাই আনন্দে মন মাতি কে যাবি আয় নো বিদেশে দেখবি রে সেই স্মৃতি ধুলায় কোন সে গুহায় আপন মনে থাকত নী খোদার ধ্যানে সে নিরামিন হতেন তাহার সাথী কোন সে গুহায় আপন মনে থাকত নোদার ধান সে নিরামিন হতেন তাহার সাথী কোরআন নিয়ে জিবির হতেন তাহার সাথী রে নিয়ে জিবির মিন হতেন তাহার সাথী কে যাবি আয় নবীর দেশে দেখবি রে সেই স্মৃতি যেথায় নতলা আনন্দে মন মাতি রে যে নবী খেলত ধুলায় আনন্দে মন মাতি কোন সে পথে মসজিদেতে যেতে নবী নামাজ সেই সে পথে দুষ্ট বুড়ি রাখত কাটা পুথি কোন সে পথে যেত নামা যেত সেই সে পথে দুষ্ট বুড়ি রাখত কাটা পুথি নবীর দুঃখে সুখ পেতো সে রাখত কাটা পুথিরে নবীর দুঃখে সুখ পেতো সে রাখত কাটা পুথি কে যাবিআ নবীর দেশে দেখবি রে সেই স্মৃতি আনন্দে মন মাতি নবী খেলত ধুলাই আনন্দে মন কোথায় দিনের দাঁত দিলেন দ্বন্দ্ব শোষণ করিলেন তার সে ভণ্ড কাফির হইল মহামতি কোথায় দিনের দাওয়াত দিলেন দ্বন্দ্ব শোষণ দূর করিলেন তারপরও সে ভণ্ড কাফির হইল মহামতি আধার দূরে পালিয়ে সেথায় জল নূরের জ্যোতি আধার দূরে পালিয়ে সেথায় জল নূরের জ্যোতি কে যাবি আয় নবীর দেশে দেখবি সেই স্মৃতি যেথায় নী খেলতো ধুলায় আনন্দে মন মাতি রে যে নবি খেলত ধুলাই আনন্দে মন মাতি কে যাবি আয় নীর দেশে দেখবি রে সেই স্মৃতি যে থাই নী খেলতো ধুলায় আনন্দে মন জেঠাই নী খেলো ধুলায় আনন্দে মন মাতি রে জেঠাই নী খেলতো ধুলেই আনন্দে মন মাতি